জাতীয় ইন্টারনেটের সাথে সম্পর্কিত আইন দেশভেদে ভিন্ন হতে পারে তবে বেশ কিছু সাধারণ ক্ষেত্র প্রায়শই উল্লেখ করা হয় ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য আইনের ধরনগুলির কিছু উদাহরণ এখানে রয়েছে ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা আইন অনেক দেশ অনলাইনে ব্যক্তিদের গোপনীয়তা এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছে উদাহরণস্বরূপ ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন ব্যক্তিগত ডেটা কিভাবে সংগ্রহ প্রক্রিয়া এবং সংরক্ষণ করা উচিত তার নিয়ম নির্ধারণ করে সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা হুমকি নিয়ে বিশ্বজুডের সরকারগুলি ক্রমবর্ধমান উদ্বিগ্ন তারা অনুমোদিত অ্যাক্সেস ডেটা লঙ্ঘন হ্যাকিং এবং অন্যান্য সাইবার অপরাধ রোধ করার জন্য আইন প্রণয়ন করতে পারে এই আইনগুলির লক্ষ্য ব্যক্তি ব্যবসা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে অনলাইন হুমকি থেকে রক্ষা করা মেধা সম্পত্তি আইন ইন্টারনেটে মেধাসম্পত্তির অধিকার একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় দেশগুলির কপিরাইট ট্রেডমার্ক এবং পেটেন্ট অনলাইনের সুরক্ষার জন্য আইন রয়েছে এই আইনগুলি ডিজিটাল পাইরেসি অনলাইন কপিরাইট লঙ্ঘন এবং জালকরণের মতো বিষয়গুলি নিয়ন্ত্রণ করে ইকমার্স এবং ভোক্তা সুরক্ষা আইন অনলাইন বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে দেশগুলি ইকমার্স লেনদেন নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করেছে এই আইনগুলি অনলাইন চুক্তি ভোক্তার অধিকার ইলেকট্রনিক স্বাক্ষর এবং বিরোধ সমাধানের মতো ক্ষেত্রগুলি কভার করে মতপ্রকাশের স্বাধীনতা এবং সেন্সরশিপ আইন ইন্টারনেটে বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশগুলির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে কিছু জাতির মতপ্রকাশের স্বাধীনতা এবং তথ্য প্রাপ্তির অধিকার রক্ষার জন্য আইন রয়েছে আবার অন্য দেশগুলিতে এমন আইন রয়েছে যা নির্দিষ্ট ধরনের বিষয়বস্তুতে সেন্সরশিপ বা বিধিনিষেধের অনুমতি দেয়া নেট নিরপেক্ষতা নেট নিরপেক্ষতা নীতিকে নির্দেশ করে যে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ইস্প দ্বারা সমস্ত ইন্টারনেট ট্রাফিক সমানভাবে পরিচালনা করা উচিত কিছু দেশ নেট নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করেছে আইএসপিগুলিকে নির্দিষ্ট ওয়েবসাইট বা পরিষেবাগুলিকে অগ্রাধিকার দেওয়া বা ব্লক করা থেকে বিরত রেখে ডিজিটাল কপিরাইট আইন ডিজিটাল কপিরাইট আইন সুনির্দিষ্টভাবে ডিজিটাল ক্ষেত্রে মেধা সম্পত্তির সুরক্ষার সাথে সম্পর্কিত এই আইনগুলি ডিজিটাল অধিকার ব্যবস্থাপনা ফাইল শেয়ারিং এবং অনলাইন কপিরাইট লঙ্ঘনের মতো বিষয়গুলি পরিচালনা করে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে ইন্টারনেটের সাথে সম্পর্কিত নির্দিষ্ট আইন এবং প্রবিধানগুলি দেশ বা অঞ্চলের উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে উপরের উদাহরণগুলি একটি সাধারণ ধারণা প্রদান করে তবে ইন্টারনেটের সাথে সম্পর্কিত কোনও দেশের অনন্য আইনি ক্ষেত্রটি বোঝার জন্য সেই দেশের আইনগুলি অনুসন্ধান করা অপরিহার্য জাতীয়। কোনো ধরনের জাতীয় আইন ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোজ্য যদি কোর্সটি একটি নির্দিষ্ট অঞ্চল বা দেশের উপর দৃষ্টি নিবদ্ধ করে তবে এটি সেই নির্দিষ্ট দেশগুলির বিদ্যমান এবং আসন্ন আইনগুলি দেখতে পারে এই বিষয়ে ইন্টারনেটের ক্ষেত্রে প্রযোগ করা হচ্ছে এমন আইনের ধরনগুলি সম্পর্কে আলোচনাও অন্তর্ভুক্ত থাকতে পারে বলা হয়ে থাকে যে জাতীয় আইনগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় দেওয়ানি আইন প্রাচীন রোমান আইনি ব্যবস্থার উপর ভিত্তি করে সাধারণ আইন আদালতের রায়ের আইনি নজির নতুন আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহৃত হয় ধর্মীয় আইন ধর্মীয় গ্রন্থ থেকে প্রাপ্ত জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ে এই লিঙ্কটিতে কোয়াটার রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সম্পদগুলির একটি বিস্তৃত সেট রয়েছে ইউএনওডিসি দোহা ঘোষণা আইনানুক সংস্কৃতি কিছু দেশ এই নীতিগুলির নীতিগুলি বলতে এখানে পূর্ববর্তী অনুচ্ছেদে বর্ণিত বিভিন্ন আন্তর্জাতিক আইন ও রীতিনীতির কথা বলা হচ্ছে কোনো মেনে চলে না বা প্রচার করে না মর্গাস এবং শেরমান দুই উদাহরণস্বরূপ কিছু দেশবাধীনতা এবং উন্মুক্ততার নীতির ব্যয় নিরাপত্তার উপর জোর দেয় এবং অগ্রাধিকার দেয় মর্গাস এবং শেরমান দুই হাজার আঠারো পৃষ্ঠা চৌদ্দ অন্য দেশগুলি উন্মুক্ততা নীতি সমর্থন করে না নাগরিকদের দেশের বাইরের তথ্য অ্যাক্সেস করতে বাধা দেয়া এছাড়াও যেসব দেশগুলি অন্যথায় ইন্টারনেট নীতিগুলি সমর্থন করে তারা এই নীতিগুলির এক বা একাধিক নীতির সাথে বিরোধপূর্ণ কাজকর্মে নিযুক্ত হয়েছে উদাহরণস্বরূপ নেট নিরপেক্ষতা যা সমস্ত ডেটাকে উৎসের ভিত্তিতে নিরপেক্ষভাবে বিবেচনা করার নীতি সমর্থন করে উদাহরণস্বরূপ ব্রাজিল ফেডারেল আইন বারো এক হাজার নয়শ পঁয়ষট্টি সালের তিন নম্বর অনুচ্ছেদ দেখুন প্রযোগ নাও করা হতে পারে যার ফলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ডেটা ব্লক বা থ্রোটল করতে পারে পাশাপাশি দ্রুত লেনের ডেটা অর্থাৎ অর্থপ্রদানের অগ্রাধিকার অফার করতে পারে সেপারসন দুই হাজার আরও কি এই নীতিগুলি বাস্তবায়ন বা মেনে চলার ক্ষেত্রে উত্তেজনা বিদ্যমান উদাহরণস্বরূপ উন্মুক্ততা এবং নিরাপত্তা একটি ফায়ারওয়াল একটি নিরাপত্তা ব্যবস্থা অনুমোদিত ট্রাফিক ডেটা ব্লক করে তথ্যের অবাধ প্রবাহকে অর্থাৎ উন্মুক্ততা সীমাবদ্ধ করে এখানে সিস্টেম এবং নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফায়ারওয়াল দ্বারা অনুমোদিত নেটওয়ার্ক ট্রাফিক আগত তথ্যপ্রবাহ ব্লক করা হয় অর্ডারিং দ্য স্টেট ইন সাইবার স্পেস কি শিরোনামের এই নথিটি ড্যানিয়েল ল্যাম্বাচ রচিত এতে সাইবার স্পেসকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরের কোনো অনিয়ন্ত্রিত ক্ষেত্র না ভেবে ডিজিটাল এবং বাস্তব জগতের একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে ধারণাটি অন্বেষণ করা হয়েছে এটি আলোচনা করে যে কিভাবে রাষ্ট্রগুলি ডিজিটাল রূপান্তরের সাথে খাপ খাইয়ে নেয় সাইবার সীমানা এবং রাষ্ট্রাধীন অঞ্চলের অনুশীলন প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় ফায়ারওয়াল কিল সুইচ এবং ডেটা লোকালাইজেশন আইনের মতো কৌশল ব্যবহার করে সাইবার স্পেস নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের জন্য এই গবেষণাপত্রে সাইবার সীমানার জটিলতা এবং সাইবার স্পেসের পরিচালনা রাষ্ট্রগুলির ভূমিকার উপর আলোকপাত করা হয়েছে ইন্টারনেটকে একটি সীমানাবিহীন ক্ষেত্র ধারণার বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা হয়েছে এটি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং রাষ্ট্রাধীন অঞ্চলের আলোচনায় সাইবার স্পেসকে বিবেচনা করার গুরুত্বের উপর জোর দেয় ইঙ্গিত করে যে ডিজিটাল এবং বাস্তব জগৎক্রম বর্ধমানভাবে একে অপরের সাথে জড়িত উৎস আট ফেব্রুয়ারি দুই ফ্রিডম হাউস ফ্রিডম হাউস তার বার্ষিক ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড কুপ্রতিবেদনের মাধ্যমে দুইশ দেশ এবং অঞ্চলে মানুষের রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রবেশাধিকার মূল্যায়ন করে ভোটের অধিকার থেকে শুরু করে মত প্রকাশের স্বাধীনতা এবং আইনের সামনে সমতা পর্যন্ত ব্যক্তি স্বাধীনতাগুলি রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কুশিলোভদের দ্বারা প্রভাবিত হতে পারে ফ্রিডম হাউস মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন দেশের কর্মকাণ্ড মানচিত্রায়ণ করে এর মধ্যে বিশেষভাবে উল্লেখ্য প্রযুক্তি এবং গণতন্ত্র প্রকাশের স্বাধীনতা সমতা এবং মানবাধিকার অনুগ্রহ করে আপনার দেশের অবস্থার জন্য ফ্রিডম হাউস দেশগুলির তালিকা পর্যালোচনা করুন আলোচনা ফোরামের সুবিধা নিন এবং আপনার স্থানীয় জাতীয় আইন এবং সেগুলি কিভাবে ইন্টারনেটকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে আপনার উদ্বেগগুলি ভাগ করুন আইন প্রযোগকারী এবং বিচারক হিসেবে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী বেসরকারি কুশিলকদের একটি প্রকাশ্য ভূমিকা বেসরকারি কুশিল বেরা সাম্প্রতিক বছরগুলিতে আইন প্রযোগকারী প্রক্রিয়ায় ক্রমবর্ধমানভাবে জড়িত হয়ে পড়েছে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করছে এবং পরস্পর বিরোধী অধিকার এবং স্বাধীনতার মধ্যে নির্বাচনে ক্রমবর্ধমানভাবে নিযুক্ত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ এবং বিস্তার এমন এক গুচ্ছ পরিস্থিতি তৈরি করেছে যেখানে বেসরকারি কুশিলকদের এই ক্ষেত্রে পরিষেবা প্রদানকারী অংশগ্রহণ অপরিহার্য বলে মনে হচ্ছে এই পরিস্থিতিগুলির মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য ভৌত সীমানার অভাব ইন্টারনেটে তথ্যের বিস্তারের গতি এবং প্রস্থ এবং সেই সাথে প্রযুক্তিগত দানবদের বৃদ্ধি ফলস্বরূপ প্রতিক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যেমন অনলাইনে বেআইনি বিষয়বস্তুর বিরুদ্ধে লড়াই করা বা ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা এই ভূমিকাগুলি পালন করার সময় তারা প্রথাগতভাবে সরকারি কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত মূল্যবোধের বিচার করতে বাধ্য হতে পারে আইনত বা কার্যত একই সময়ে আইনি কাঠামো হয় অনুপস্থিত থাকে অথবা এই মৌলিক কাঠামোগত পরিবর্তনের সম্পূর্ণ পরিণতিগুলিকে কভার করে না যার ফলে কর্তৃপক্ষ বেসরকারি কুশিলভ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষতি হয় এই নিবন্ধটির উদ্দেশ্য হল এই অগ্রগতিগুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করা এবং ফলস্বরূপ মূল আইনি সমস্যাগুলি বিশ্লেষণ করা লেখক প্রদর্শন করেছেন যে আইন প্রযোগকারী এবং পরিষেবা প্রদানকারীদের মধ্যে সহযোগিতার আইনি ক্ষেত্রটি পুনর্বিবেচনা করা আবশ্যক এবং এই প্রতিফলনের জন্য একটি দিক নির্দেশনা প্রদান করে দুই হাজার একুশ স্ট্যানিস এলসেভিয়ার লিমিটেড দ্বারা প্রকাশিত এটি সিসি বাইএনসিএনডি লাইসেন্সের অধীনে একটি উন্মুক্ত অ্যাক্সেস নিবন্ধন ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সরকারি পরিচালনার উভয় সংকট এবং দক্ষতা উন্নয়ন বিগত দশকে বিগ ডেটা ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট অফ থিংস ব্লকচেইন এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি দ্বারা উপস্থাপিত নতুন তথ্য প্রযুক্তি দ্রুত বিক্ষিত হয়েছে এবং সরকারের পরিচালনার পদ্ধতি এবং ক্ষমতাগুলি দ্রুত রূপান্তর এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে জাতীয় পরিচালনা ব্যবস্থার আধুনিকীকরণ এবং পরিচালনার ক্ষমতা বৃদ্ধির জন্য ডিজিটাল সরকারি পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগ ডেটা রূপান্তর সরকারি পরিচালনাকে এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতিতে রূপান্তরিত করেছে যা কথা বলার জন্য ডেটার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডেটা ব্যবহার করে এবং পরিচালনার জন্য ডেটা ব্যবহার করে যাই হোক ডিজিটাল সরকারি পরিচালনার দ্রুত বিকাশের সময়কালে এখনও কিছু ক্ষেত্র উন্নত করা প্রয়োজন যেমন অসম্পূর্ণ সিস্টেম নির্মাণ ডেটা ভাগাভাগি এবং গোপনীয়তা ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সরকারি পরিচালনার উচিত ডিজিটাল পরিচালনার চিন্তাভাবনা মেনে চলা ডিজিটাল সরকারি পরিচালনার কাঠামো উন্নত করা বিভিন্ন পক্ষের উন্নয়ন সমন্বয় করা কর্মীদের ডিজিটাল সাক্ষরতা উন্নত করা এবং ডিজিটাল সরকারি পরিচালনার দক্ষতা আরও ভালভাবে উন্নত করা উৎস বিশ মার্চ দুই